তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এখনই তার জন্য কয়েক বেগ রক্ত প্রয়োজন তার মায়ের একার পক্ষে আহত সন্তানটির জন্য এত কিছু ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না এছাড়া মা নিজেও অনেকটা অসুস্থ আবার সন্তানের এমন মারাত্মক অ্যাক্সিডেন্টের পর তিনি আরও ভেঙে পড়েছেন আশ্চর্যের ব্যাপার হলো। ছোট ভাইটির এমন করুণ অবস্থার কথা জানার পরও বড় ভাইটি তার সাহায্য এগিয়ে আসার কোনো প্রয়োজনই মনে করল না কারণ সে এখন তার বন্ধুদের সাথে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 বরং এমন লাখো কোটি ভাই আজকের এই পৃথিবীতে আছে যাদের নির্দয় অনুভূতিহীন কর্মকাণ্ড আমার বর্ণিত কাহিনীর বড় ভাইটির নিষ্ঠুরতাও হার মানাবে পবিত্র কুরআনে বলা হয়েছে মোমিন রাথু পরস্পর ভাই ভাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে না এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বর্তমানের লাখো কোটি ভাইয়ের অবস্থা হলো তারা নিজেদের মাজলুম মুসলিম ভাই আর্তনাদে সারা দেয়ার প্রয়োজন মনে করছে না জালিমদের কবল থেকে তাদের মুক্ত করা জরুরি এই চিন্তাটুকুও অনেকের মাঝে আসে না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 যারা কোনো জঘন্য কাফের মুসরিকের মৃত্যুর খবর শুনলে খুব শোকাহত হয়ে পড়ে বেদিনদের প্রতি সমবেদনা জানিয়ে নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে তাদের জন্য শোক বার্তা লেখে কিন্তু তাদের কাছে মাজলুম মুসলিম ভাই বোনের নির্মম মৃত্যুর খবরগুলো বড়ই স্বাভাবিক মনে হয় না মাজলুমদের প্রতি সমবেদনা জানানোর সময় তাদের হয়ে ওঠে না মুসলিম ভাইদের রক্তমাখা লাশের ছবিগুলো অনেকে শেয়ারও করতে চায় না উপস্থিতি অনেক কিছুই বলার ছিল